الحمد لله رب العالمين والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه ومن تبعهم ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم ألم ترى أن الله يولج الليل في النهار ويولج النهار في الليل وسخر الشمس والقمر كل يجري إلى أجل مسمى وأن الله بما تعملون خبير ذلك بأن الله هو الحق وأن ما يدعون من دونه الباطل وأن الله هو العري الكبير ألم تر أن الفلك تجري في البحر بنعمة الله ليريكم من آياته إن في ذلك لآيات لكل صبار شكور وإذا غشيهم موج كالظلل دعوا الله مخلصين لَهُ الدين فلما نجاه من البر فمنهم مقتصد وما يجحد بآياتنا إلا كل ختار كفور يا أيها الناس اتقوا ربكم واخشوا يوما لا يجزي والد عن ولده ولا مولود هو جاز عن والده شيئا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 প্রথমে রবুল আলমিনের দরবারে সুক্রিয়া জানাই যে রবুল আলমিন আমাদেরকে আজকে জুম্মার সাল করার পরে ইসলামিক সেন্টার কর্ত্রিকা আয়োজিত সাপ্তাহিক আদর্শে অংশগ্রহণ করার তৌফিক দিয়েছেন তাই আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ আমরা ধারাবাহিকভাবে সুরায় লুকমানের তফসির পেশ করে আসছিলাম আশা করি শেষ করবো সংক্ষিপ্তকারে যে কয়েকটি আয়াত রয়েছে তা আপনাদের সামনে পেশ করবিন तुम कि देखो ना आल्ला दिन प्रवेश करान दिन के रेत प्रवेश कर चंद्र के क्या अर्थात तुम्हारे अनुगत अनुगामी सब सृष्टि निज निज कक्षपति निर्धारित समय पर चलो আল্লাহ তোমরা যা করছো সেসব বিষয়ে পরিপূর্ণ জ্ঞাত হক সত্য মাহবুদিন আর তারা আল্লাহ ছাড়া যাদের পূজা করে ওইসব হচ্ছে বাতিল অসত্য মিথ্যা আপনি কি দেখেননি বা দেখছেন না জাহাজ সমূহ পানীয় নৌকা সমূহ নদীতে সমুদ্রে আল্লা অনুগ্রহে চলে চলাফেরা করে তার মধ্যে বিভিন্ন রকমের নিদর্শন অতি ধৈর্যশীল এবং শুকুর বুঝার বান্দার জন্য আলহুদ্দিন যখন তাদেরকে দেখে পেলে মৌজ সমুদ্রের উত্তাল ঢেউ তখন আর এই ঢেউ ঢেউকে রকম বলছেন কে গোল্যেঘমার মত বড় বড় ঢেউ যখন তাদেরকে ঢেকে পেলে দাউল আলহুদ্দিন তখন তারা একমাত্র আল্লাহকেই ডাকে তার দিনকে খালিস করে তখন সব মাবুদকে ভুলে যায় হয়ে যায়খ্যা কাফির কেন বললাম তার কারণ আছে উল্লেখ করেছেন বলছি আমার আয়াতগুলোকে তারাই অস্বীকার করে যারা হচ্ছে মানে গদ্দার গদ্দার বুঝেন বাংলায় গদ্দার বলেন গদ্দার প্রত্যেক ঘাতক আর না শুকুর অয়াতিকে অস্বীকার করে हे लोक सक तुम भय करो तुम्हारे रब के भय करो ओ दिन के दिन जन्मदाता सतान तर जन्मदारा निश्चय अल्लाहर वादा हम सत्य अतए प्र जीवन जन तुम धुकाय ना फेले আর বড় ধুকাবাদ যেন আল্লা ব্যাপারে আল্লাহ দিনের ব্যাপারে তোমাদেরকে ধুকায় না পারে নিশ্চয় তিনি দৃষ্টি বর্ষণ করেন তিনি জানেন যা মায়ের পেটে রয়েছে কেউ জানে না সে আগামীকাল কি কামাই করবে আই জানে না কোন জায়গায় সে মৃত্যুবরণ করবে নিশ্চয় আল্লাহ মহা জ্ঞানী আর সর্বজ্ঞ আল্লাহ প্রথম আয়াতে বলেছেন আল্লাহ রাতকে দিনের ভিতরে প্রবেশ করান আর দিনকে রাতের ভিতরে প্রবেশ করান এটা আমরা বুঝি কোনো সময় দিন লম্বা হয় আর কোন সময় দিন ছোট হয় রাত লম্বা হয় রাত ছোট হয় বর্তমানে রাত হচ্ছে বড় আর দিন আরো কিছুদিন পর দিন হবে লম্বা আর রাত হবে ছোটো আচ্ছা কে করো এটা না হয়তো কেউ কেউ বলবে না এমনি প্রকৃতি করে প্রকৃতি যারা প্রকৃতি পূজারী নাস্তিক जन्मे बुका तुम्हें कि रकम हो गो एमित प्रकृति से होते प्रकृति अच्छा जी प्रकृति सत्ता सम्पर्क तुम निजे ज्ञान राप के से जाने पर बहुत प्रत्यक्षा आस्तिक जरा मुसलिम तरह के बोल तुम्हारा ना देखे विश्वास ना देखे विश्वास करा जाते ही विश्वास करी যদি তাদের কথা হচ্ছে এটা সত্য তাহলে এই নাস্তিকদের বলতে হবে যেভাবে হচ্ছে হারামজাদা আপনারা কি বলেন সবকোটি হারামা কিনা কারণ সে জানে না তার মা কে তার বাপকে আর আমাদের বিশ্বাস রয়েছে আল্লাহ আছে আল্লাহ আছেন কিনা বিশ্বাস জন্নাত আছে বিশ্বাসে জাহান্নাম আছে বিশ্বাস আছে কেয়ামত হবে উপর আছে তকদিরের উপর বিশ্বাস আছে ফেরিস্তাদের উপর বিশ্বাস করি ওরা তাহলে তুমি কিরকম দেখলে তোমার বাপ মুখ তাহলে সে হারাম জাদার হালাল জাদা হারামা আর আমরা যারা মুসলমান আমরা সব হচ্ছে হালাল জাদা বলি আলহামদুলিল্লাহ আরেকটা কথা আরেকটা ভ্রান্ত আকিদা ওরা ওদেরকে বলা হয় জিয়া বলে কিছুই করতে হবে না মানুষ যা করে যাব আল্লাহর পক্ষ থেকে সে নিজে কিছুই করবে হাত নাড়ায় যে না মুখ দিয়ে বলে সে না যদি এরকম হয় তাহলে তার বিচার হওয়ার কথা নাই কথা বুঝে আসছে যদি কথা এরকম হয় তাহলে তার বিচার হবে কেন কালকে দিন আল্লাহ সৃষ্টি করেছেন আল্লাহ আমাদেরকে এখতিয়ার দিয়েছেন আমাদের ইচ্ছা শক্তি দিয়েছেন দুই পদ দেখিয়েছেন ওয়াহাদ ভালো পথ দেখিয়েছেন খারাপ পদ দেখিয়েছেন বলেছেন তুমি যদি ভালো পথে চলো তাহলে তোমার সৃষ্টি করেছেন সৃষ্টিকে আল্লাবাক সৃষ্টি করেছেন আর তাদেরকে তাদের ইচ্ছার উপর তাদেরকে ছেড়ে দিয়েছেন এই পৃথিবীতে তারা নিজ ইচ্ছায় চলবে হিন্দুর রব আলমিন এমনি দিয়েছেন না বরং তাদের সামনে হক আর না হক দুই পথি তাদের সামনে পেশ করেছেন বলেছেন এটা হচ্ছে ভালো আর এইটা হচ্ছে খারাপ খবরদার তোমরা খারাপ পথে চলবে না তোমরা চলবে কোন পথে ভালো পথে আল্লাহ আমাদের সকলকে ভালো পথে চলার তো অভিজ্ঞান বলছেন ওয়াসাকাল কামারা সূর্যকে চন্দ্রকে কাজে লাগিয়ে দিয়েছেন তোমাদের অনুগত করে দিয়েছেন কিরকম আল্লাপাক আমাদের কল্যাণের কল্যাণ সৃষ্টি করেছে যদি সূর্য না হয় তাহলে আপনি ইলেকট্রিসিটি যে চলতে পারবেন বলুন তো আপনার উত্তর দিন শুধু বিদ্যুৎ সৌদি আরবে টাকা পয়সা বেশি কোনো অসুবিধা নেই বিলিয়ন বিলিয়ন টাকা দিয়ে বা রিয়াল দিয়ে সব জায়গায় শুধু বিদ্যুৎ টাগিয়ে দিবে বলবে সূর্য সূর্যের প্রয়োজন নাই। হবে নাকি কয়দিন চলবে তোমার বিদ্যুৎ কি জিনিস উৎপন্ন করবে এনার্জি থাকবে না একদম হয় সূর্যের ভিটামিন খায় আপনাদের বিষয় আছে না নাই আর বর্তমানে অনেক অসুস্থ হয় মানুষ কারণটা কি সব সময় ছাড়া নিচে এসি আর এই আপনাদের ইলেকট্রিসিটি ওগুলো বসে থাকে বাইরে বাইরে বাইরে যায় যায় না। না। কারা ঘুরে। আর আমরা খেটে খাওয়া মানুষ না আমরা এসির নিচে থাকি বাড়ি গাড়ি নাবি নানি সবই হচ্ছে শীতাতক নিয়ন্ত্রিত তাই আমাদেরকে বাইরে যেতে হবে না এজন্যই খুব তাড়াতাড়ি করে তারা রোগাক্রান্ত হয়ে পড়েন আর যারা বাইরে কাজ করে ওরা বাঘের মোচ্চার বাচ্চার মতো কাজ করে তাদেরকে রব আলীন এক্সট্রা স্পেশাল শক্তি দিয়েছেন যে শক্তি এরা পাচ্ছে না আর এরা উপভোগ করতে পারছে না ওই শক্তির মাধ্যমে ওরা সুস্বাস্থ্য লাভ করতে পেরেছে সুস্থ জীবনযাপন জীবন সুস্থ ভাবে তারা জীবনযাপন করছে আর তুমি যাপন করছো বড়াই কিছু নাই খেটে খাওয়া মানুষ আল্লাহ রসুন ফেটে খাওয়া মানুষ সত্য বললাম না বলবেন না মিথ্যা কে বলে মিথ্যা জাহিল আমার নবী মোহাম্মের হক মজদুরের মজুরি তার ঘাম শুকাবার আগে তোমরা আদায় করো সাল্লাম নবী মোহাম্মদ সালিসাম নিজে মজদুরি করেছেন বকরি চড়াতেন চড়াতেন কয়েকটি দানার বিনয়ে কি বলেছেন সমস্ত আমি কেরাম আলীহিমস্লাম বকরি ছড়িয়েছেন দাউদ আলী নিজ হাতে খেতেন জাকারিয়া আলী হিসাল নিজ হাতের কামাই খেতেন তাহলে যারা হাত নারিয়ে কামাই করে এদের কামাই যে হালাল আর স্বচ্ছ পরিষ্কার পরিচ্ছন্ন এর মধ্যে কোন রকমের সন্দেহ সন্দেহের প্রকাশ নেই কিন্তু কথা হচ্ছে আপনাকে বুঝতে হবে এটা আল্লাহর পক্ষ থেকে আমি হালাল কামাই করছি বলি আলহামদুলিল্লাহ তুমি বুঝবে না না হালাল কামাই করার এর সাথে আর একটা ডান্ডি মেরে দো তাহলে কি হবে আর যখন তাদেরকে দেয় তখন কম দেয় তাহলে শুধু আমরা যেভাবে কফিল থেকে ফুল আমাদের মজুরি পেতে চাই আমাদের উচিত পর্যন্ত পরিপূর্ণ রূপে পৌঁছাই তাই না আর তুমি যদি তার হক দেয় না করো তাহলে এটা কি হচ্ছে এটাও তো হচ্ছে আমরা এদিকে খেয়াল করি আচ্ছা বলছেন রবিনুই মুসাম্মান चंद्र सूर्य ग्रह नक्षत्र सब ही निर्धारित समय पर चलते एक समय आसल एक समय सूर्य बर्तमान जेब उठे एक समय आस उल्टो दिक दिए घर বর্তমানে সূর্য উদিত হয় কোন দিক থেকে পূর্ব দিক থেকে আর অস্ত যায় পশ্চিম দিকে একবার এরকম হবে সূর্য উদিত হবে পশ্চিম দিক হতে শুভান আমাদের নবী মোহাম্মদ রসুল্লাহুল্লাহম বলেছেন যখন সূর্য পশ্চিম দিক থেকে উঠবে ওই সময় থেকে তাও আবার দরজা বন্ধ হয়ে যাবে তবুল করবেন আগে যারা ছিল ছিল ওরা যদি আনে তাদের ইমান কবুল নেই আগে যারা এবারে করেছে এদের তুলিলি আর মুসলিমে আছে কোথায় যায় তিনি বললেন আবুদর বলেন আমি বললাম আল্লাহ রসুল اعلم আহম আল্লাহ তার রসুল ওদিক জানেন ওই সময় মোহাম্মদ রসুল এই সূর্য যায় তারপরে আল্লাহ রে গিয়ে সজিদায় পড়ে যায় সুবহান তারপরে রব रबुमोदन चाय तक उदित है एक जमाना आसमी से दिखे तुम फिर जरा शुद्ध बाह्यिक आचरण के विश्वास कर तीस के मानते चाय बोले, तो देखी विज्ञानी है, है तबुओ से मूर्ख तुम बार दिखना चलते नियंत्रण क्षमता कार का चे। तो तुम्हें देखते चलते एक दिन से तुम्हार तुम्हारे पड़े तक तुम्हें जा सूर्य नियंत्रण रही सत्तर का আর ওই সত্যি হচ্ছেন সৃষ্টির এমনিভাবে সূর্য মধ্যে সূর্য সামিল ক্ষমতা আল্লাহর হাতে আমি বাজ্য দেখতে পাচ্ছি না সূর্য কিরকম সেজিতা করে কিন্তু সে বাস্তবে সেজিতা করে والتكر سجد والتششتر سجد قال ويشتر حجبه ألم تر أن الله يسجد له من في السماوات ومن في الأرض والشمس والقمر والنجوم والجبال والشجر والدواب وكثير من الناس وكثير حق عليه العذاب ومن يهن الله فما له من مكرم إن الله يفعل ما يشاء رب العالمين والچاني তুমি কি দেখছো না আকাশে জমিনে সাত আকাশে সাত জমিনে যাই রয়েছে মানে কি সূর্য ওয়াল কমার চন্দ্র অন্যাজি ও সজর ও গাছ তরুলতা প্রাণী কুল প্রাণী সমূহ সমূহ সুবহান শেখ আলিমুদ্দিন নদী একটি কিতাব আমি দেখেছিলাম ছোট বাংলা বাংলা ভাষায় ওই যে ডক্টর মোরিস বুকাইলি বাইবেল লিখেছেন অনেকে এই বইকে খুবই ভালো পান তাই না এই কিতাব নাকি তিনি উল্লেখ করেছেন এটা আমরা মানি না আল্লাহর আর সামনে যে সেই করতে যায় সূর্য মানা যায় না আপনার তো খুবই সুন্দর হ্যাঁ এক নম্বর কিন্তু তার আকিদে এখনো ঠিক হয়নি সে কিন্তু বুহারি মুসলিমের হাতিস মানে না বলে আমি শুধু কোরআন আছে মানতে রাজি না সে বলেছে সাত আকাশ কিন্তু আসরে সাত আকাশ না আসলে অর্থ হচ্ছে অনেক আকাশ তাই সে বলতে চায় প্রত্যেকটি গ্রহ এক একটা আকাশ সবাই বলি নিল্লা সবাই জানি এটা গ্রহ হচ্ছে আলাদা আর আকাশ হচ্ছে আলাদা আমরা জানি কিনা কিন্তু সে বলতে চায় প্রত্যেকটি গ্রহ হচ্ছে এক আকাশ আর জমি হচ্ছে একটা। হতে এই সব আকাশ অনেক আকাশ শুধু সাত আকাশ না এখানে সে সব আসামকে বিকৃতি করে তার নিজ পক্ষ তুলেছে আবার সে মানতে চায় না বুহারি মুসলিমের এই হাদিস সূর্য যে আল্লাহ নিচে গিয়ে করে আচ্ছা আমি বললাম তুমি তাহলে কোরআনে যে রবীন্দন বলেছেন হক আল হা তো এই আয়াতটি কোথায় গেল এই আয়াত হচ্ছে না আকাশে যা আছে আবার উল্লেখ করেছেন ও শ্যামস মানে কি চন্দ্র নুজুম মানে কি তারকা ওল জিবাল মানে কি মানে কি এই তো বললে বলে দিলাম একটু প্রাণী যাই পৃথিবীতে বিচরণ করে সবই হচ্ছে বলেছেন সবই আল্লাহর সামনে যায় তাহলে গাছদা করে গাছ করে। পাহাড় সেজিদা করে সবকটি প্রাণী সেজা করছে এমনিভাবে তারকারী সেজিদা করছে শেজদা করছে ক্ষম করছে। জিনিসটা বুঝতে হবে আবার তারা সেজদা করে অনেকে আল্লাহর একত্রবাদ মানে সেজদা করে আমরা একমাত্র আল্লাহকে করি আর কাউকে সে আল্লাহ আর না দাদা করবেন না পীর কেওনা কতিত অমুক কেউ না তমুক কেউ না হ্যাঁ গৌশে পাক বড় পাক আর চুটোপাক আর চুটো কুতুব আর বড় কুতুব কাউকে আমরা আমরা আর কেউ সজিদার উপযোগী না না কোন নবী না কোন অলি না কোন বড় সৃষ্টি না আর্শ না কুর্সি না লহ না কলম না আকাশ জমির কিছুই সজিদার উপযোগী আছে আকাশ সব যিনি সজিদার উপযোগী তিনি হচ্ছেন একমাত্র এই যে আমি বললাম তোমাদের জানার জন্য বুঝার জন্য যে আল্লাহ হচ্ছেন সত্য মাহবুদ ওরা আল্লাহ ছাড়া যাদেরকে ডাকে ওরা হচ্ছে বাতিল বাতুল মানে কি মিথ্যা অসত্য আর কারো সামনে আপনি হচ্ছেন তাগুতের অনুসারী এই জমানায় আমাদের দেশে বাংলাদেশে পাওয়া যায় না অথবা কথিত পীর তার সামনে মানুষ সেই জায়গায় পড়ে যায় আবার দেখা যায় কথিত দরগাগুলিতে গিয়ে সেই জায়গায় পড়ে যায় আপনারা না দরগার দুর্গা সমান দরগা হবে একটা একটি দরজা আমাদের ওটা কার দরজা বলেন আল্লাহর দরজা আর কি দরজা যার কাছে চাইবো ওই একটাই যার এবাদত করবো ওই একটাই আর কোন দরজা নেই এবারে যারা বলে দরগা দরগা আরেকটা হচ্ছে মোবাইল চালু রেখে মানুষকে কষ্ট দেওয়া যাইস না সবাই কথা বলছে আপনি হঠাৎ করে কেটে দিলেন যাইজ না না তাই যদি নতুন হন পরবর্তীকার এরকম যেন না হয় সেদিকে খেয়াল ছাড়া সত্যিকারের কোন ইহ নেই কি হবে এটা বিরুদ্ধে কারণ কি বলেছেন তোমাদের জেনে রাখা উচিত আল্লাহ হচ্ছে হক মাবুদ আর আল্লাহ ছাড়া যারা রয়েছে ওরা হচ্ছে বাতেল তাই পৃথিবীতে অনেক মাবুদ রয়েছে যারা হচ্ছে বাচ্ছে আমরা আগে ভাগে ছোটবেলায় শুনেছি ৩৩ কোটি দেবতা হচ্ছে হিন্দুদের তাহলে আগে থেকে যদি শুনি ৩৩ কোটি তাহলে বর্তমানে আরো কত কোটি বেড়ে চাললাম তাদের দেবতাদের কোনো সংখ্যা নেই কোন এক তিনি ইসলাম কবুল করেছেন আল্লা অনেক ডিটেল আলোচনা করেছেন তিনি বলেছেন ওই জায়গায় যার মধ্যে ছয়টি শক্তি পাওয়া যায় সে নাকি মাবুদ উপযোগী হিন্দুদের কাছে যার কাছে ছয়টি শক্তি পাওয়া যাবে সে মাবুদ হওয়ার উপযোগী এই হিসাবে না গান্ধী তাদের কাছে আর বর্তমানে বাংলাদেশের যেসব রয়েছে তাদের হিসাবে মাহবুদ হওয়ার উপযোগী ওটাকে হিন্দুদের কাছে নাউমদ হিন্দুদের মাহবুদির কোন শেষ নাই সামনে দেখলো নাগ নাগ আপনাকে লোকজন ভালো পায় তাহলে আপনার সামনে এসে পড়ে যাবে শেষ দায় বাংলাদেশের কোনো কথিত এক ভণ্ড আলিমের বক্তব্যে আমি শুনেছিলাম নামুদুল্লাহ আলিক সে বলছে আমি এনডিয়া গিয়েছি বক্তব্যের মঞ্চে আমি উপবি ছিলাম বক্তব্য ছিলাম সেখানকার কথা তোমাকে আল্লাহর সাথে শরিক করে দিয়েছে হ্যাঁ পণ্ড আর তুমি এতে আরো গৌরব করছো আলিমদেরকে এত মানে তারা এটা মানা হলো শাহজালের কাছে অনেক ভন্ড হিন্দুরা যায় ওখানে গিয়ে নজর নিয়াজ ফেস করে এরকম ক্ষতি তো যায় যেসব ভন্ড তারা বলে দেহ আমাদের মন এ পিড়ির কাছে মুসলমানরা তো আসে হিন্দুরা আসে আপনি একটু খেয়াল করুন হিন্দুরা কার কাছে যাবে কার কাছে যায় সরাসরি আল্লাহ কে ডাকে সরাসরি আল্লাহ ডাকে না তাদের কাজ হচ্ছে শির তাহলে এ কাজ যদি সত্য হতো তাহলে তারা ওখানে যেত না আচ্ছা মসজিদে এসে তারা হিন্দুরা মসজিদে পূজা করা তাই আমরা মাঝে মধ্যে যাই এরকম প্রণাম করি নাউবিল অথবা করে দলিল হয় না ভালো করে বুঝতে হবে وانما يدعون من دونه الباطل وان الله هو العلي الكبيرErrorf बोलছেন কোরআনে কারিমে গোটা কোরআনি হচ্ছে তাওহিদের বিষয় বেশিরভাগ দেখবেন তাওহিদ তাওহিদ الله একত্ববাদ الله একত্ববাদ alam tara anna alfulka tajri tajri fil bahri bi ni'mati llahi إن في ذلك لآيات لكل صبار شكور وإذا غشيهم موج كالظلل دعوا الله مخلصين له الدين তুমি দেখো এইসব জাহাজ পানীয় জাহাজ গুলি আগের জমারায় আল্লাহ রসুল সাল নৌকা ছিল বড় বড় নৌকা नौका छड़े दूर दूर सफर करते मुसलमान राज्जत कर नौकर आगेकार जमाना लोक जन तो चार पांच जुग पूर्वे मानुषे इंडिया হজে জাহাজে অত বা বড় বড় নৌকায় এখানে আমি একটা লুক পেয়েছিলাম এই লোকটি নৌকায় ওখানে কামাই করার জন্য গেছে আরেকজন লোক আমাকে তিনি বলেছিলেন অনেক পূর্বে সৌদি তিনিও ইন্ডিয়ায় নৌকা ছড়ে গেছেন হালাল কামাইয়ের অন্বেষণে সুবাহান্লাহ রাত দিনের পরিবর্তন যেরকম হয় সুনিশ্চিত ওইরকম অবস্থার পরিস্থিতির পরিবর্তন অ্যাকানা এরা ওখানে যেত কামাই করার জন্য আর অনেক কিছু আছে সব বলব না এখানে মানুষেরা হজে আসলে কি করতো কি না অনেকেরই জানা আছে তাই এখন বলার প্রয়োজন নেই তা ভবিষ্যতে কি হবে আল্লাহ রবুল আলমিন জানেন আল্লাহ এখানকার হারামাইন শরীফ আইনের লোকজনকে আল্লাহ হেদায়ত দেন আর তাদেরকে ভালো অবস্থায় রাখুন এটা আমরা চাই এদের মাধ্যমে রব্বুল আলমিন যেন সারা বিশ্বে সঠিক দিন ছড়িয়ে দেয় এটাই হচ্ছে আমাদের চাহিত বিষয় আমরা চাই না এদের দুদিন আসুক কারণ এরা হচ্ছে হারামাইন শরীফাইনের খাদিম ঠিক ভাই কিন্তু আমার বন্দাগণ আমি আমার নিজের উপর নিজের উপর জুলুমকে হারাম করেছি আর একে তোমাদের জন্য হারাম করেছি পরস্পরে তোমরা একজন আরেকজনের উপর জুলুম করবে না ফলা তাই ওরা আমাদের উপর জুলুম করবে না আমরাও তাদের উপর জানি না আমরা কি অবস্থা হবে কতদিন পৃথিবীতে থাকবো কতদিন থাকবো না তাও আমাদের জানা নাই যদি আমরা জীবিত থাকি আমাদের অবস্থা যদি খুশাল হয়ে যায় আমরা সকলে যদি স্বচ্ছল হয়ে যাই এক জমানা যদি আসে এরকম আমাদের দেশে গিয়ে কাজ করে। তাহলে আমরা যেন না করি বলো ইনশাল আল্লাহর দরবারে আশা রেখে বললাম এটা হয়তো আল্লাহ কবুল করতে পারি ইনশাল যতই ঘাত প্রতিঘাত সব ঘাত আল্লাহ সরিয়ে দিতে পারে কারণ রবীন্দিনের হাতে সুভান আল্লাহ যাই আল্লাহ বলছেন এইসব নৌকা সমুদ্রে যে ছোলে নদীতে ছোলে আমার দয়ায় ছোলে তোমরা একটু দেখছো সমুদ্রে চলতে পারতো না আমার এসান আর দয়াগুলো চলে আমার উর গ্রহে চলে আমি দেখাতে যাই তোমাদেরকে আমার নিদর্শন বলি তাই সামুদ্রিক পরতে যারা চলেন তারা কিন্তু আল্লাহ অনেক নিদর্শন দেখতে পান সুবাহ আল্লাহ হঠাৎ করে অনেক নিদর্শন তারা দেখতে পান সেই মুসলিম ইত্যাদিতে রায়ত আছে আপনাদের সামনে তো পেশ করা হবে ইনশাল্লাহ তালা নিশ্চয় বান্দার জন্য একটা বিশেষ নিদর্শন পেশ করছেন বলছেন যখন তারা সমুদ্র প্রতি চলে এমনি মুহূর্তে যখন মৌস তাদেরকে পেয়ে যায় সমুদ্রের ঢেউ আকাশের মেঘপুঞ্জের মতন তারা একমাত্র সবগুলো গিয়ে একমাত্র আল্লাহকে ডাকে সুবাহ আল্লাহ আল্লাহ উল্লেখ করেছেন আল্লাহ কে ডাকে মুখলুসীন দিন তার দিনকে খাদিস করে সব বলে যায় কোন দেবদেবী এখন আর বাঁচাতে পারবে না অমুক বাঁচাতে পারবে না তুমুক বাঁচাতে পারবে না বাঁচাবে কে আল্লাহ ওই যে আরেকটা বলেছে না অমুক পীর জাহাজ জুবি গিয়েছিল ও নাকি জাহাজকে উদ্ধার করে দিয়েছে আল্লা ছাড়া আর কেউ নেই আল্লাহ বলে অন্য এত বলেছেন যখন আমি এই অবস্থায় তাদেরকে উদ্ধার করে সমুদ্র তীর পর্যন্ত পৌঁছিয়ে দেই তখন তারা আমার সাথে শরীর করতে লাগে তখন বলে না হলে হবে না আগে শুধু একজনকে এবারে আরো আছে হবে। তাহলে আগের যে ইমান ইমান নষ্ট করে দিল কিনা সব শেষ এজন্য ইমাম মুজাহিদ হাবিদ ইবিন রহমতুল্লাহ আলিহি বলেছেন খালাই মুজাহিদ মুস্তাহিদের অর্থ তিনি করেছেন খেয়াফের যখন সমুদ্র তীর পর্যন্ত আল্লাহ তাদেরকে পৌঁছিয়ে দেন তখন তাদের মধ্যে থেকে কেউ কেউ কাফির হয়ে যায় হকের উপর প্রতিষ্ঠিত থাকে না তাই আমাদের জন্য উচিত আমরা সবাই হকের উপর প্রতিষ্ঠিত থাকবো হক যা জানলাম এটা মানব আর শুধু সৌদিতেই না না দেশেও নিয়ে যেতে হবে বাংলাদেশেও যেতে হবে আপনি হয়তো বলবেন না না এখানে বিশ্বের মানুষ আগে জানে না হারামাইন শরিফিনে কিরকম সালাত পরে মানুষ ওখান থেকে দেখছে বলছেন সবাই আমিন বলছে দূরে বলছে না আগেকার জমানায় এরকম এরকম সুযোগ সুবিধা ছিল না মানুষ সরাসরি দেখত না এখন সরাসরি দেখছে তাই আপনাকে যদি আমিন জুড়ে বলেন বেশ কিছু বলবে না ও আরেকটা বলবে হ্যাঁ তাদেরও আছে দরিল আছে বলবে কি না আগে বুঝতো না বলে ঘুরতে গিয়ে এসছে ওকে মসজিদ থেকে বের করে দিবে অনেকে এরকম হয়েছে আমিন জুড়ে বললে মসজিদ থেকে বের করে দিত নাউদিবুল্লাহিন দারি এমন হয়তো কোন কোনো জায়গা থাকতে পারে কম খুব কম আর কি বলেন তখন তোমরা বলবে আমিন ইমাম যখন বলবে আমিন তখন তোমরা বলবে আমিন আল্লাহ রসুল সাল্লিসাল্লাম বলেছেন তোমাদের সাথে সবচেয়ে বেশি ইহুদিরা দুটি ক্ষেত্রে দুটি কাজের জন্য তোমাদের সাথে বেশি হিংসাক পোষণ করে একটি হচ্ছে সালাম আর আরেকটা হচ্ছে আমিন। আমিনাম করি সালামুমারি আর এত সুন্দর সালাম সালাম মানে কি শান্তি তোমার উপর শান্তি বর্ষিত হোক আল্লাহর পক্ষ থেকে রহমতুল্লাহ আল্লাহর পক্ষ থেকে রহমত আর বরকত নাজির হোক তখন ইহো দিত এই চায় না তার ভিতরে শুধু কামড়ায় শুধু কামড়ায় সে মরু শেতান এরকম তাহলে যারা মনে কর আরেকটা কি আমিন আপনি আগে দোয়া করলেন ইহদিন পরিচালিত করো আল্লাহ তুমি আমাকে অবিশক্তদের পথে পরিচালিত করো না পথ পথে পরিচালিত করোনা তারপর বলেন আমিন আল্লাহ তুমি কবুল করো এখন ইহুদ্দের অথবা ইহুদের ছেলাদের খুব কষ্ট লাগে জুড়ে আমিন বলছে রে তাই আমরা আমিন বলবো নবীর বুঝাবার জন্য কেন আমাদেরকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করবে আমরা নবীর তরিকায় সলাৎ পড়ছি সল্লআ রফলিয়া দান করছি ও বলছে ওই কাতিয়ানি হয়ে গেছে এরকম এরকম করে তাহলে আল্লাহ রসুল কে ছিলেন কোন এক জায়গায় আমি গিয়েছিলাম বাংলাদেশে সে আমাকে এরকম বলেছে আমার সাথে সরাসরি আরেকজনের সাথে তো অবশ্য তাকে জবাব দিয়েছে মজবুত করে আল্লাহ আমাদেরকে হে দিন দিন আমরা আমরা যে পথ নিয়ে এসেছেন অস্বীকার করে যে হচ্ছে গাদ্দার আর যে না শুকুর আল্লাহর কথা মঙ্গে মানে না গাদ্দার কাকে বলেন আল্লাহর সাথে চুক্তি করেছে আল্লাহর একত্রবাদের মেনে চলবে কিন্তু সে ওই চুক্তি ভঙ্গ করলো সে হচ্ছে কি পাচ্ছি আল্লাহর সামনে মাথানত করব। আর কোন শিষ্যের সামনে আমরা মাথানত করব না ইনসা আল্লাহ এরপর সংক্ষিপ্ত করে দিচ্ছে। আল্লাহ বলছেন হ্ন কু রকুমক্ষিদুন্নাউি ও দুহুজি নাও বালি দি فَلَا হক ফল তুয়ুমুহয়ুদ্দু ইতাকুর তো কি করি আল্লাহ কে ভয় করো তাই না ইত্তাকল্লা আল্লাহকে ভয় করো মানে কি আল্লাহ কি ভয়ের সত্তা না আল্লাহ তো আর সত্তা কিন্তু আল্লাহ রাজা পাবে কাদে কারা যারা আল্লাহাদ মানে আল্লাহ করে তাই ওদেরকে ভয় করা উচিত তাই আমাদের মধ্যে যদি আল্লাহর ভয় না থাকে না আল্লাহ আল্লাহ করিম আল্লাহ করি আল্লাহ সব মাফ করে মাফ করবে আল্লাহ গুনে মাফ করে না হোক তোকে আল্লাহর থেকে নিরশ হবে না সেটা আরেক ব্যাপার কিন্তু তোমার ভিতরে আল্লাহর থাকা উচিত যদি আল্লাহ আমাকে যাব কোথায় আল্লাহ তো রহমান অন্যদিকে আল্লাহ যে সদিদিন তোমরা জেনে রেখো আল্লাহ হচ্ছেন কঠোর শাস্তি প্রদানকারী কেউ যদি শুধু গফুর আর রাহিম কে দেখে তাহলে সে আল্লাহ রে বাদত করবে আল্লাহ গফুর তাই না আর আরেকটা আল্লাহ সদীন কাব শুধু আল্লাহ সদীদুন কাব কে দেখছে কঠোর শাস্তি প্রদানকারী তাই সে দুনিয়া ত্যাগী হয়ে গেছে ঠিক এই জন্য এই আয়াতে রব আলী নবাই উল্লেখ করেছেন আমি এর ভয় থাকবে মুসলমান তুমি সলাৎ করো তুমি জকাত তুমি কোরআন তেলাওত করো আল্লাহর বিধি মেনে চলো তবু তোমার ভিতরে হো আল্লাহ কবুল করলো কিনা সুবাহ আল্লাহ আল্লাহর দরবারে কবুল হকবে কিনা এটা হচ্ছে প্রকৃত মুমিন। একটা নমাজের ধার দাঁড়ে না এই করে আরো যারা নমাজ পড়ে ওদেরকে নিয়ে আল্লাহ বলছেন যারা সলাৎ পড়ে এরা হচ্ছে আমার প্রিয় বান্ধা আজকে সে যদি চুর হয় আজকে যদি শেষ তান হয় দুদিন পরে সে আল্লাহর বলি হয়ে যাবে ইনশা আল্লাহ কারণ তার মাঝে সলাতের গুণ আছে আর তোমার মধ্যে সালাদের গুণই নাই আসল জিনিস নাই তোমার কাছে খারাপ তাহলে তার ব্যক্তিগত গুণ ব্যক্তিগত খারাপ গুণ এটা তো আর সলাদ খারাপই না তুমি সলাদ পড় আবার সলাদ নিয়ে ঠাট্টা বিদ্রুপ করো তুমি তোমার মধ্যে ইমান আছে কিনা তা দেখতে হবে যারা এরকম করে বা করেন আল্লাহ এদেরকে হেদে দান করুন আর এদেরকে ভয় করা উচিত আল্লাহকে যারা নিয়মিত সলাতে আদায় করে তাদের ব্যাপারে আল্লাহ বলেছেন বিনয় নম্রতার সাথে যারা সলাত আদায় করে ওরা কামিয়াব হয়ে গেছে দুনিয়াতেও কামিয়াব আর আখরাতেও কামিয়াব কালকে আমতের দিন সর্বপ্রথম হিসাব হবে সলাতের সলাতে কামিয়াব হলে বাকি সব আমলে কামিয়াব হবে আর যদি সলাতে আটকে যায় বাকি সব সলাতে সব আমাদের কি হবে আটকে যাবে তাহলে যারা সলাৎ করে না অন্যদিকে আমি বলি আমরা যারা সলাৎ পড়ি আমাদের মধ্যে যদি খারাপ গুণ থাকে তাহলে ওটা আস্তে আস্তে করে ওটা দূর করার চেষ্টা করি যেন অন্য সব শেতানরা সুযোগ না পায় নোমাদিদেরকে গালি দেয়া এটা হচ্ছে আমাদের কাজ আপনাকে ক্ষতিতে দেখছে আপনার সন্তান আপনাকে বাঁচাবার জন্য জান দিবে কিনা আপনারা জান দিবেন মা বাবার জন্য জান দিতে পারবেন যদি না কি বলো আমি আমারটা তাহলে কিছু ভাই আর মোহাম্মত ঠিক না ও ঠিক বলেন তো অন্যদিকে আপনি হচ্ছেন তার সন্তান আর বাপ এখানে দাঁড়িয়ে আছে আপনার ক্ষতি হবে আপনার বাপ এটা দেখতে পাবে কিন্তু কেয়ামতের দিন এটা হবে না মা বাপ সন্তানের দিকে তাকাবে না সন্তান মা বাবার দিকে থাকাবে না ভাই বাইয়ের দিকে থাকাবে না বোন ভাইয়ের দিকে থাকাবে না স্বামী স্ত্রী দিকে থাকাবে না স্ত্রী স্বামীর দিকে থাকাবে না সবাই ইয়া আরব বিপসি ইয়া আরব বিফসি করবে কেন কেয়ামতের দিন তো আল্লাহ বলছেন ওই দিকের দিনকে তোমরা ভয় করো যদি কেয়ামতের দিনের ভয় থাকে তাহলে আমাদের উচিত আমরা এখন আমাদের আমলগুলি সুধরিয়ে দেব যদি আমল সুদ্রাই, তাহলে আশা করি ইনশা আল্লাহ আমরা কেয়ামতের দিন উঠবো ভালো হিসাবে রব্বুল আলমিন বলেন শত্রু থাকবে না ওরা পরস্পরে একজন আরেকজনের বন্ধুই থাকবে সুবহান যদি আপনি ভালো হন আপনার সন্তান যদি ভালো হয় আপনি ভালো হন আপনার মা ভালো হন আপনি ভালো হন আপনার বন্ধু ভালো হয় তাহলে কেয়ামতের দিন কিন্তু বন্ধু বন্ধুর সাথে থাকবে বর্তমানে তোমার সাথে আমার বন্ধুত্ব নাই তুমি হচ্ছে আল্লাহর দুসুলের দুঃশন ক্যাবির নাস্তিক মূর্ত তোমার সাথে আমার কোনো সম্পর্ক নাই তুমি যাও জাহান নামে আর আমি যাচ্ছি কোথায় জান্নাতে আমাদের সম্পর্ক জন্য ভালো লুকের সাথে থাকে সম্পর্ক থাকবে আল্লাহর কালামের সাথে সম্পর্ক থাকবে আল্লাহর রসুন সাথে থাকবে সম্পর্ক থাকবে ভালো লুকের সাথে খারাপ লোকের সাথে সম্পর্ক রাখবেন না ঠিক আছে ইনশাআল্লাহ ইন্ন হক আল্লাহর হচ্ছে সত্য ফালা তাকুর কুমল হায়াত দুনিয়া অতএিব জীবন জন্য তোমাদেরকে ধুকায় না ফেলে অনেক মানুষ ইয়া দুনিয়া ইয়া দুনিয়া করে ইয়া দুনিয়া শুধু ইয়া দুনিয়া একটা ডিউটি আল্লাহ আমাদেরকে হৃদায়ত দিন কাজ করবেন আল্লাহর জন্য প্রত্যেকটি কাজই বস শুধু দুনিয়া দুনিয়া কম হলে আর আসেনা সেন্টারে এরকম আছে কিছু মানুষ দুনিয়া কম হলে ডিউটি করবে না বুঝা দুনিয়ায় কম হলে ইমামতি করবে না যেমন বলে সুযোগ নাই পড় প্রত্যেকটাই কাজ শুধু ফুলুস আর ফুলুস যদি ওরা বলে নিচে তুমি আজ নী তুমি আজ না তুমি ইমামতি করবে তোর কি করা যাবে উপস্থিতা আল্লা তোমাকে দান করবে অবশ্যই ইনশাল তুমি কেন কৃপণতা করবে প্রত্যেক থেকে শুধু ফুলুস আর ফুলুসুল্লা আল্লাহ আমাদেরকে হেদায় তৌফিক দিন তাই আল্লাহর দিন শেখার জন্য একটু সময় কিন্তু কোন হয় না আবার কেউ আছে একটু পড়লো থেকে একটু কঠিন লাগছে কারণ বড় হয়ে গেছে তো হ্যাঁ স্বজন সেরকম না দুই দিন পরে বাদ দিয়ে দে তাহলে হবে নাকি তোমার উদ্দেশ্য যদি আমি কোরআন শিখবো তাহলে কায়দা পড়ে তুমি কায়দা শিখতো এর মধ্যে আলমীন তোমাকে কোরআন পড়ার সব দিতে পারেন কারণ ইন্ম আমার নিয়ত মানুষের আমলে নির্ভর হচ্ছে নিয়তের উপর তুমি যদি কায়দা না পড়ো তাহলে কোরআন শিখতে পারবে এবারে কোরআন পড়লে প্রত্যেকটি অকরের পরিবর্তে যারা কোরআন পড়তে জানেন দেখা যায় যখন শুনে তখন ভুল আছে কিনা অনেক আছে আগে হাফিজুল কোরআন এখন চর্চা কম শুধু এসছে শুধু কাজের ধান্দায় আছে ভুলে গেছে হাফিজুল কোরআন শান বলে হান আর কি জানো তুমি আর চৌদিতে কতদিন এই তো এখন শুরু হয়ে গেছে সব যা অপারেশন হওয়ার শুরু হয়ে গেছে এখন কোরআন করতে গেলে তোমার কিন্তু ক্ষতি হয়ে যাবে যা করার পর পরবর্তী যারা দুর্বল কিরকম সময় পাবে তাই আল্লাহ বলছেন ওলা কুমবেল আহ কারু ধুকা বাদ ছান তোমাদেরকে আল্লাহ দিনের ব্যাপারে ধুকায় না ফেলে। আসো দিন শিখো দিন যত মজবুত হবে বাংলাদেশ গেলে ইন্ডিয়ায় গেলে আরো বেশি করে পারে। করা রিজিকের মালিক আমি না তুমি না রিজেকের আল্লাহ ফারুহারের হাদিস বলছেন এই পাঁচটা আল্লাহ ছাড়া আর কেউ জানে না أريد بصيب أي شخص آياتي سورة اللقمانية شخص آيات إن الله عنده علم الساعة وينزل الغيث ويعلم ما في الأرحام وما تدري نفس ماذا تكسب غدا কেম আল্লা জানি কোনদিন হবে তাই আমরা যখন শুনি বড় একটা গণক বড় একটা জাদুকর বলে দিয়েছে আগামী এত তারিখ কি না হবে কেউ বলতে না সব ধংস হয়ে যাবে তখন আমরা কেন বিতন্ত্রস্ত হই অনেক মুসলমান মৃত্যু সন্ত্রস্ত হয়ে যায় না বলে কিছু হতে পারে একটা কিছু এরকম হয়ে কিনা ভাই বলেন তো বলে আসবে একদম চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে সব দিল এবারে আবার আরেকটা বলেন হ্যাঁ ঠিকই এরকম ওই যে বৈজ্ঞানিক তারাও বলে ঠিকই এই দিন একই কক্ষে বা একই কক্ষ প্রতি এতটা গ্রহের আগমন ঘটবে তুমি বলছো একই কক্ষে আসে এগুলির দিকে কিন্তু সব তার নিজ নিজ কক্ষে চলছে সুবাহ আল্লাহ আবার সে বলে নানা যখন সব হয়ে গেছে তখন বলছে না ওই গণকের কথা তো সব মিথ্যা প্রমাণিত হচ্ছে এবারে বৈজ্ঞানিকারা বলেন এরকম প্রতি আপনারা শুনেছেন আমার পক্ষ থেকে আমি বলছি আমি কিন্তু বলিনি কথা আর আমাদের কথা হ্যাঁ আরবুল আলম বলে দিয়েছেন প্রত্যেক গ্রহ নিজ নিজ কক্ষবোধে আক্রমণ করবে না করবে না চন্দ্র সূর্যকে আঘাত করবে না উম এটা সবগুলি সবগুলি গ্রহ নিজ নিজ নিয়মতান্ত্রিক চলছে নির্ধারিত সময় পর্যন্ত সুবাহ এটা সুরে আলমিন বলেছেন আল্লা কালামের বিশ্বাস থাকা দরকার পানি বর্ষণ করেন একমাত্র আল্লাহ আর কেউ না। তারা চিন্তা করছে কৃত্রিম উপায়ে বৃষ্টি বর্ষণ করা যায় কিনা আবার চিন্তা করছে যদি কৃত্রিম এরকম করতে চাই করতে যাই তাহলে কিন্তু লাভের চেয়ে ক্ষতি হবে বেশি দেখছি আল্লাহর পক্ষ থেকে আসে তুমি পারবে না যদি তারা এরকম কৃত্রিম উপায়ে বৃষ্টি বর্ষণ করতে পারত। তাহলে তো বেশি করতে পারতো পারতো না এদের কাছে মনে হয় একটা স্বর্ণের খনি যদি একটা যদি একটু দিয়ে দেয় পারবে কিন্তু হবে আল্লাহ যদি বলে তুমি কি দিয়ে করবে পেট্রোল আর তেল কি করবে পানি সমুদ্র আহ সমুদ্র কার নিয়ন্ত্রণে আমার নিয়ন্ত্রণে তোমার এখান থেকে সমুদ্রগুলি সরিয়ে অন্য জায়গায় নিয়ে যাবো আল্লাহ করতে পারবে কি না অথবা সমুদ্রের পানি সমুদ্রের জায়গায় থাকবে যখন এই সমুদ্রের পানি তুমি তুলতে যাবে তখনই সমুদ্র থেকে একটা তোমার দিকে আক্রমণ করবে তখন তুমি না অসম্ভব মায়ের পেটে কি আছে না আছে আল্লাহ জানে আল্লাহ বলেননি এখানে মানফিল আরহম বলেননি এজন্য গুণগত দিক দিয়ে কি আছে তার মানটাই বেশি মানে এখানে যে ছেলে হবে যা মেয়ে হবে কিরকম হবে ভালো হবে না খারাপ হবে প্রতিবন্ধী হবে না ভালো হবে সুস্থ হবে অন্ধ হবে না চক্ষুষান হবে ভালো হবে না লেংড়া হবে ভালো হবে না পাত এরকম থাকবে উল্লাহ আলম সব কার হাতে আল্লাহ আমি জানি আর কেউ জানে না হ্যাঁ তুমি বলো না না বাচ্চা জন্ম নেওয়ার পর দিকে বলছো তাই না তাহলে তুমি কিরকম জানলে আর আল্লাহ থেকে জানে কি হচ্ছে না কি না সুহান আল্লাহ কত দিক রয়েছে মাহফিল আর অন্যদিকে হ্যাঁ ছেলে হয়ে গেছে বাবারে বাবা আগে শুনেছে মেয়ে মনটা খারাপ ছিল এখন হয়ে গেছে ছেলে কু খুশি বুঝছে যারা মুসলমান আল্লাহ জাতির উপর বিশ্বাস করে ছেলে হলেও খুশি থাকে মেয়ে হলেও খুশি থাকে কিন্তু সাধারণ একটু প্রবণতা থাকে হচ্ছে মুশ্রিকদের কাজ তাই আল্লাহ রসুন বলেছেন যার মেয়ে হবে তিনটা আর সে যদি এদের লালন পালন করে মজবুত করে দিন শিখায় তারপরে বিয়ে শি তাহলে তার জন্য জান্ন হয়ে যাবে সাহাবি বলেন তিনি বলছেন আমি একজনের কথা জিজ্ঞেস করিনি যদি একজনের কথা বলতাম তাহলে আল্লাহ রসুল একজন এক না এক মেয়ে থাকে আর একে যদি নিয়মতান্ত্রিক আমরা লালন পালন করি তারপরে নিয়মতানি বিয়ে সি দে তাহলে আল্লাহ রসুল বলতেন এর জন্য জান্নাত কেন বলেছেন কারণ সাধারণত মানুষেরা খারাপ পায় আর বাংলাদেশে দেখছেন কি অবস্থা মেয়েকে খারাপ পায় এজন্য করে দিয়েছে মেয়েদেরকে কখনো নারী পুরুষের কথিত সমান অধিকার হবে না রব আলীন যে অধিকার দিয়েছেন সমান অধিকার দিয়ে নেই নিয়মতান্ত্রিক অধিকার দিয়েছেন কিসের অধিকার দিয়েছেন বলেন আর না হয়তো সমান অধিকার কিরকম হবে সমান অধিকার আপনারা কি বলেন সত্য বর্জী মিথ্যা কিন্তু এটা হয় পুরুষের মধ্যে যে শক্তি রয়েছে সে শক্তি সাধারণত মহিলার মধ্যে আছে কণ্ঠের মধ্যে পার্থক্য আছে সমন শক্তি তাহলে সমান অধিকার কিরকম হলো নাহ্লাহিন দিকে সমান অধিকার বলবে না নিয়মতান্ত্রিক অধিকার দিয়েছে অন্যদিকে যদি বলো সমান অধিকার আমরা বলবো হ্যাঁ তাকে দিয়েছে প্রত্যেকে ইসলাম দিয়েছে আপনারা বুঝতে পারছেন আমার কথাটা কিন্তু সব সমান এটা হয় না এটা সত্যের কথা নাস্তিকদের কথা পুরুষ বাইরে বাইরে যাবে কামাই করে আনবে আর মহিলা ঘরে থাকবে ঘরে থেকে বাচ্চাদের লালন পালন করবে স্বামীর খেদমত করবে রান্না বান্না করবে এটা হচ্ছে মহিলার কাজ আসল কাজ মহিলার কাজ বাইরে না কিন্তু এখন কি হচ্ছে মানে এইসব নাস্তিকেরা তারা বলতে যায় না না পুরুষেরা আপনার বসে থাকুন আমরা মহিলারা বাইরে যাবো আবার কেউ কেউ বলে না না পুরুষ আমিও যাব মহিলাও যাবে এবারে বাচ্চার দেখাশোনা কে করবে বলেন তো কেউ কেউ দেখা বাচ্চারা বই গেল ইনাহ ভালো করে বুঝুন আচ্ছা দেখবে তাহলে ইসলামী তালিম মেনে চলার দরকার বাইরে কাজ করা আল্লাহ রসুন বলেছেন কিয়ামতের একটি আলামত হলো যে ব্যবসা বাণিজ্য এরকম বিস্তৃত হবে যে স্বামীর সাথে স্বামীর সহযোগিতা করবে স্ত্রী ব্যবসা ক্ষেত্রে এটা হচ্ছে কিয়ামতের আলামত স্বামীর সহযোগিতা করবে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে কে স্ত্রী আচ্ছা এখন আপনি বলুন তো স্ত্রী সহযোগিতা করে না সরাসরি ব্যবসা করে আবার বাংলাদেশে বিভিন্ন বিপণী কেন্দ্রে আউ্লা হিমিন্দা আলিক দিকে যুবতী সত্য তাহলে কি অবস্থা আল্লাহবেন কাজকর্ম তো চলছে না কালকে কি কামাই করবে ভাই আমি জানবো না ওমা থুন জায়গায় আপনি মরবেন জানেন কেউ জানিনা তাই ওই মৌত কে স্মরণ করি আমরা ইন্নআলীর আল্লাহ সব জানে সব বিষয় সম্পর্কে পরিপূর্ণ জ্ঞাতিপ্ত একদিকে গেলে লম্বা হয়ে যায় আরেকদিকে আটকা পড়ে যায় কারণ ওয়াজ নশী হতো এই জন্য আল্লাহর কাছে দয়া করি আল্লাহ তুমি আমাদের মাফ করো আমাদের হৃদয়ত দান করো আমাদের ইলিম বাড়িয়ে দাও জ্ঞান বাড়িয়ে দাও সহন শক্তি বাড়িয়ে দাও দুনিয়ায় মুসলমানদের উপর রহমান দুনিয়ার মুসলমানদের উপর রহমান করো মুসলমানদেরকে তোমার দিনের উপর প্রতিষ্ঠিত রাখো আল্লাহ কাুফারদের ষড়যন্ত্র তুমি দুলিশাত করে দাও আল্লাহ মুসলমানদের হেফাজত করো আমাদের দেশ বাংলাদেশের তুমি হেফাজত করো আল্লাহ বাংলাদেশের মুসলমানদের হেফাজত করো দিনদারদের হেফাজত করো যারা মজরুম আছে আল্লাহ তাদেরকে তুমি উদ্ধার করো সিরিয়া মুসলমানদের উপর রহম করো ওয়ালিমকে উৎখাত করো মিশর তো انك বেশ মুসলমান দিল اللهم আব কন্তীম উতবা على তুমরা وعلى আল্লাহ মুবরক মহমদিন